রক্ত কেনা বাংলায় আমার লাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিদান রক্ত কেন বাংলায় আমার লাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিদান যে জাতি তার জীবনীতে অপমান শহীদের ওই রক্ত কে আজ এখন অপমান রক্ত না হংলায় আমার এলাকো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত না বাংলায় আমার লাখ। তবুও কেন অন্তু তোমার বিদেশের প্রতিদেশ সকা মাতায় সিঁদুরে খাইরে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে সকা মাতায় সিঁদুরে খাই বাংলায় আমার এলাকা শহীদের দন তবু ও কেন বন্ধু তোমার বিদেশের না। নেলায় আমার লাক শহীদের দন তবু ও কেন বন্ধু তোমার বিদেশের সকালে বেলা পান্তাকে বৈশাখের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিদের গান রক্ত কেনা বাংলায় আমার লাখ শীতের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা নিয়ে রক্তে বাংলায় আমার দাম তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার লাক সজি ধরে দাম তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান